আতা রহমাতুল্লা আলাই হতে বর্ণিত যে জাবির অদিল্লাহ তো আলাহু বলেন আমি আমার পিতা আবদুল্লাহ এবং আমার মামা আঁকাবায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলাম